আল রসুলিল্লা وَإِنْ تُبِعْ أَكْسَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ تَبِيلِ اللَّهِ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّلْفِ وَإِنْهُمْ إِلَّا يَخْرُسُونَ أَبُسْتِ إِسْلَامُ تُيُوْ دِنِي مُنْدُهُونَ اللَّهْ رَبُّ لَعَلَى مِنِتْ جَعْبُتِيُوْ قُشَوْشَ دِنِي নিয়মিত দিনে নামাজের পর এই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করছেন তারপরে পরে প্রিয় মুসফা সাল্লাহ আলহ্লামের প্রতি অনেক অনেক দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ আলাই আল্লাহ আলেহ বন্ধুগণ আজকে আমরা যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা করেছি সেই বিষয়টিও একটি সংশয় বা একটি মানুষের আপত্তি দূরীকরণ বা আপত্তির একটি জবাব বা তার একটু যাচাই বাছাই বিষয়টি হচ্ছে সংখ্যা গরিষ্ঠতা কি সত্যের মাপদণ্ড আর সোজা কথায় বলা যেতে পারে যে সংখ্যায় বেশি হওয়া কোন বিষয়ে বা দল বড় হওয়া এটাই কি হকের পরিচয় অর্থাৎ যেই দলের সংখ্যা বেশি সেই দলটাই হক যেই লোকদের যেই জামাত বেশি বড় সেটাই হক সেটাই সত্য এরকম কি না শরীয় বা ইসলাম এ ব্যাপারে আরো অন্য কিছু বলে থাকে বা এর সমাধান কি আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ পৃথিবীতে এই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যারা দলিল দিয়ে থাকে হকের বা যারা নিজেকে সত্য বলে প্রমাণ করে তার মধ্যে একটি বড় দলের বা বড় ধর্মের নাম হচ্ছে খ্রিস্টান পৃথিবীতে বর্তমানে যে সমস্ত ধর্মের লোক বা ধর্মালম্বী বোর্ড বসবাস করে তার মধ্যে খ্রিস্টানদের খ্রিস্টানদের সংখ্যা সবচেয়ে বেশি অতপর মুসলিমদের জনসংখ্যা তাই খ্রিস্টানরা এই যুক্তি দিয়ে থাকে যেহেতু পৃথিবীতে আমাদের সংখ্যা সবচেয়ে বেশি আমরা আমাদের সংখ্যা গরিষ্ঠতা আছে তাই আমরাই হক অন্য ধর্মের লোকেরা হক নয় না যে সমস্ত দেশে ও মুসলিমদের সংখ্যা বেশি সেখানে তারা মুসলিমদের উপর এই কথা বলে নিজের হকের পরিচয় দিয়ে থাকে বা দলিল দিয়ে থাকে যে আমরা এই দেশে আমাদের অমুক ধর্মের সংখ্যা বেশি সে কারণে আমরাই সত্য যদি সংখ্যক লোকেরাই সত্য হতো তাহলে তাদের সংখ্যা বেশি আবার মুসলিম সমাজের এই দেখা যায় আমরা দেখি যে সংখ্যা বা যেই পীরের মুড়িদ সবচেয়ে বেশি সেই পীরের মুড়িদরা বাইরে কি করে গর্ব করে ফকর করে যে আমাদের পীরের এত লক্ষ মুরিদ আছে আমাদের পীরের পীরের শু নজরানাই এতগুলা উঠ এসেছে এত হাজার গরু আসে এত লক্ষ ছাগল আসে এত লক্ষ বা এত কেজি সোনা পড়ে মানে ওইটাই ওদের একটা গর্বের কারণ যে আমাদের পীরের মুড়িদের সংখ্যা যেহেতু বেশি তাহলে আমাদের পিড়েই কি আর অন্য পীর ছোট পীর আবার এই পীর প্রথা বাদ দিয়ে যদি আবার আপনি মুসলিমদের মধ্যে দেখেন তাহলে বিশেষ করে আমরা হানাফি কথা বলব হানাফি মাঝহ যারা অবলম্বী বা যারা হানাফি মাঝহাবকে উরোপুরি অনুসরণ করে তারা তারা ছাড়া অন্যান্য মাঝাবী মানুষকেও সত্য বলে না তারা বলে থাকে আমাদের সংখ্যা পৃথিবীতে বেশি সেই কারণে আমাদের মাঝহাটা বেশি হোক আবার আমাদের দেশে এ কথাও বলা হয় যেহেতু বাংলাদেশে বা ভারতবর্ষে বা পাকিস্তানে হানাফি মাঝহের অনুসারীর সংখ্যাই বেশি সে কারণে এটাই হক আর বাকি হাদিস বলেন বা আরো অন্য কোন যদি দল থাকে কোন মুসলমানদের মধ্যে তাহলে সেটা শক্ত দল না আমাদের এটা অনুসারী হওয়া দরকার আমি নাম নিয়ে একজন নাম না নিয়ে একজন মৌলী সাহেবের বলতে চাই তিনি হঠাৎ করে একটা বই লিখে দিয়েছেন হানাফি মাঝহের দেওবন্দের ফারেক মৌলানা তিনি বলে দিয়েছেন হঠাৎ করে যে সারা বিশ্বে হানাফির সংখ্যা হানাফি মহাবের অনুসারের সংখ্যা হচ্ছে আঠানব্বই পার্সেন্ট তাই কোন তথ্য যখন লিখতে হবে কোথাও তখন অবশ্যই তাকে যাচাই বাছাই করা দরকার হ্যাঁ উনার জেলায় বা উনার গ্রামে আটানব্বই পার্সেন্ট হতে পারে সৌদি আরবে হানাফির সংখ্যা কত এখানে যদি মোরক্কো মজরেবে যাওয়া যায় মানে আফ্রিকা মহাদেশে যাওয়া যায় তাহলে দেখবেন ওখানে নাই হানাফি আপনি যদি মালয়েশিয়ায় যান তাহলে দেখবেন সেখানে নাই নেই মাঝহবের লোক আছে তো চোট করে আমি আটানব্বই পার্সেন্ট নাম দিয়ে আমার দলকে ভারী করার জন্য মানুষের কাছে একটা বড় ধরনের মানে একটা ভেরকি জিনিস আর একটা জাল ফেলে দিলাম যাওয়ার পর আমি আমার মাঝহবের মানুষ করে নিব যেন মানুষেরা সবাই এই মাঝহা মাঝহের অনুসরণ করে আর এটাই হক এ বলব এটা ইসলামের কথা না ভাই যে যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটি হল এই যে অধিক বেশি কারণে হকের মানুষ দিয়ে থাকে এরকম কথা বলে আমার মনে পড়ে যায় আমার অনেক অনেকদিন আগের একটি ঘটনা এরকমই একজন মৌলানা সাহেব তিনার সঙ্গে হানাসি মজাহাব অনুসরণ কতই হবে এটা কি জরুরি বা ফরজ এ বিষয়ে কথাবার্তা হচ্ছে এবং তার সঙ্গে প্রায় প্রায় কথাবার্তা হওয়ার পর একদিন সে আমার কাছে মানে ওর যেটা লাস্ট সিদ্ধান্ত সেটা আমাকে শোনাতে বলে যে ভাই আপনি যাই বলুন যেহেতু হানাসি মাঝহবের মানুষই আমি বেশি দেখছি আর এদেরই আলে মোলামা আমি বেশি দেখছি যেহেতু সে নিজের দেশে যেখানে থাকে সেখানকার বেপার সেপার সে কারণে আমি এই মাঝহবের উপরেই থাকব আমি এই মাঝার ছাড়বা আর এটাই আমাকে সত্য মনে হচ্ছে কারণ এক সংখ্যা শেষ কথা সে আমাকে এটা শুনায় দিল এখন কোন মানুষের গবেষণা করার পর বুঝার পর যদি ওইটাই তার শেষ সিদ্ধান্ত হয় তাহলে তারপরে আর অতি কিছু বোঝানো অসম্ভব যাই হোক এরকম মানুষ নিজেকে ভাবে বা নিজের দল বড় সে কারণে তার এই বিশ্বাসটা অন্তরে জন্ম নেয় আমরা আজকে শরীয়তের মারদ মানদণ্ডে কিতাব এবং শূন্যতের মানদণ্ডে দেখব যে এই যুক্তিটি বা এই বিশ্বাসটি কতখানি সঠিক বা কতখানি বেঠিক আমরা প্রথমে কোরআন শরীফ থেকে দলিল সংখ্যা গরিষ্ঠতা না অল্প সংখ্যকদের প্রশংসা করেছেন এ বিষয়ে কোরআন শরীফের সুরা আন একশো ষোলো নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করা হচ্ছে আল্লাহ হাবুল আলমিন বলেন إن يتبعون إلا الظن وإن تطيع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإنهم إلا يخرسون ونوباس تومي جودي معنى في النبي محمد مصطفى صلى الله عليه وسلم <تطبع> يا الله صلى الله عليه وسلم جزت تومي جودي بتبير ودي كم شواله অধিকাংশ সংখ্যাগরিষ্ঠতার যদি অনুসরণ করো ইন সব তাহলে তোমাকে আল্লাহর পথ থেকে এরা ভ্রষ্ট করে দেবে এরা তো মানে এরা সকালে গরিষ্ঠতা পৃথিবীতে যারা আছে এরা তো অনুমানের অনুসরণ করে যাচ্ছে এরা শুধু ওয়াইন এরা তো শুধু ধারণা এবং অনুমানের উপর আছে তাহলে আল্লাহ এখানে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার প্রশংসা করছেন না আল্লাহ রসুল সাল্লাম কে যে পৃথিবীর অধিকাংশ মানুষের তুমি যদি অনুসরণ করো তাহলে তারা তোমাকে সঠিক রাস্তা থেকে ভ্রষ্ট করে দিলে তাহলে অধিকাংশই ভ্রষ্ট এটা আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহুল আলমিন সুরা ফুলের চুয়াল্লিশ নম্বর আয়তে বলছেন আম চতুষ পর্যন্ত মত হুম বরংম আল্লাহ আলমিনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম কে একথা বলছেন যে তুমি যাদের সঙ্গে বা যাদের মাঝে দাওয়াত দিচ্ছ বা যাদের সঙ্গে তুমি বসবাস করছো তুমি কি মনে করো এরা সবাই শুনে এবং বুঝে আসলে মানে এদের অধিকাংশটাই কি ভ্রষ্ট এখানে আল্লাহ তারা অধিকাংশের কি করলেন না কোনো প্রশংসা করলেন না এবার তৃতীয় দলিলে দেখা যাক যেটি সুরাজ সাবার তেরো নম্বর এক আলমিন বলছেন হে দাউদ বংশধর তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো তো কৃতজ্ঞতা প্রকাশ করার সাথে সাথে আমল করো সৎ কাজ করো কালি লুমিনিয়া শকুর আর আমার বান্ধবের মধ্যে অল্প সংখ্যক লোক হচ্ছে কৃতজ্ঞ অল্প সংখ্যক লোকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে এখানেও আল্লাহ প্রশংসা করলেন আর অধিক সংখ্যা বা সংখ্যা করলেন শরীফ থেকে আমি মাত্র তিনটি আয়াত আপনাদের সামনে নিয়ে এসেছি এই বিষয়ে যেখানে আল্লাহ হাব্বুল আলমিন অধিক সংখ্যকের নয় বরং অল্প সংখ্যকের কি করেছেন প্রশংসা করেছেন তাই যারা মনে করেন যে আমরা অধিক সংখ্যক অধিক সংখ্যায় আছি বলেই সত্য এ ভুল যেন মাথায় না থাকে অনেক সময় বা আল্লাহ আল্লাহ আল্লাহতালার বাণী অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে তিনি অল্প সংখ্যক ভালো বলেছেন এবং তাদের প্রশংসা করেছেন এবার ত্রিনবী মুহাম্মদ মুস্তফা সাল আলি ওর হাদিস থেকে আমরা এ বিষয়ে কয়েকটি বরং মাত্র তিনটি হাদিস শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ একটি প্রথম হাদিসটি বোখারি মুসলিম থেকে নেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের আল্লাহ যখন নিয়ে গেছিলেন সে সময় পেশ করেছিলেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপরে কিংবা আল্লাহ রসুলকে স্বপ্নে সেটা দেখানো হয় তিনি বলছিলেন ওরে দাতা আলহ উমাম আমার উপর উম্মতদেরকে পেশ করা হয় ফরাইত নবী মাহুর রহস আমি নবী দেখলাম যার সাথে একদল লোক ছিল বা কিছু লোক ছিল এরকম নবী দেখলাম ইদ রুফে আলী সদিমুল আর বলছেন ওয়বী মাহুর রাজান আর এমন নবী দেখলাম যার সাথে একজন বা দুইজন আছে মানে এমন নবী দেখলাম তার সাথে কিছু উন্মতি আছে আর এমন নবী দেখলাম যার সাথে একজন বা দুইজন মাত্র তার উম্মত মানে হেদায়ত হয়েছে তারপরে বলছেন ওয়ান আর এমন দেখলাম যার সাথে কেউই নেই মানে সেই নবীর মানে তার দাওয়া তারপর এমন সময় ঈদ রুফি আলী সালাদ এমন সময় এক বড় আকারের দল আমার উপর পেশ করা হলো আল্লা রসুল বলছেন আমার মনে হলো যে মনে হয় এটাই হচ্ছে আমার হলো এটা তার উম্মত ফানো সবাদ আদিম অতপর আমি আবার দেখলাম দেখছি যে একটা বিরাট দল আবার প্রকাশ পেল তখন আমাকে বলা হলো হা দি এটাই হচ্ছে তোমার ভাই মুসলিম বর্ণনা করেছেন বলেন যে সবচেয়ে বেশি উম্মত হচ্ছে আমাদের উম্ম আর নবীদেরকে যে পেশ করা হয়েছে আল্লাহ রসুলের উপর তার মধ্যে এমনও নবী পাওয়া গেল যাদের সংখ্যা মাত্র একজন দুইজন মানে যাদের উম্মতের সংখ্যা মাত্র একজন দুইজন বলেন তো এরা হকের উপর ছিল না যদি কোন মানুষ বলে যে না এই নবীর উন্মত কম সে কারণে ছিল না তাহলে আর যদি বলেন যে না হক আমাদের প্রত্যেক নবী হক এবং তারপর কেউ ইমান আনুক বা না আনুক তিনি হোক তাই তার একজন উম্মত হোক আর দুইজন হোক আর নাই হোক তিনি হোক তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে যদি সংখ্যা অল্প হয় তাহলে সে কি হতে পারে হক হতে পারে এরকম জরুরি নয় যে বেশি সংখ্যায় আছে সেটাই হক হবে আর অল্প সংখ্যক থাকলে হক হবে না যেমন আল্লাহ রসুল আমরা দ্বিতীয় দলিল একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস তার গ্রন্থে তিনি নিয়ে এসেছেন তিনি বলছেন আবু হারার থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন বাদা আল ইসলাম ও গাড়ি বা ওসাই বা আল্লাহ রসুল বলছেন ইসলাম ও পরিচিত অল্প সংখ্যক লোকের মাধ্যমে শুরু হয়েছে খুবই অল্প সংখ্যক লোকদের কি হয়েছে মাধ্যমে ইসলাম শুরু হয়েছে এবং এরকম অল্প সংখ্যক হয়ে যাবে শেষের দিকে আবার এরকম ফিরে আসবে অল্প সংখ্যায় তারপর আল্লাহ রসুল বলছেন ফা টু বালিল গোড়াবা এরকম অল্প সংখ্যকদের জন্য সুসংবাদ আছে যে সমস্ত অল্প সংখ্যক লোক পৃথিবীর শেষ সময় থাকবে আল্লাহ রসুল বলছেন তাদের জন্য কি সুসংবাদ এখন আল্লাহ রসুলের এই হাদিস কি বুঝায় যে অল্প সংখ্যক মানুষ হতে পারে এবং অল্প সংখ্যক লোকদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রশংসনীয় করে কথা বলেন এবং তাদের সুসংবাদ দান করেন জরুরি নয় যে আমরা অধিক সংখ্যায় আছি বলে আমরাই শখ আর যারা অল্প সংখ্যক আছে দুনিয়াতে লোক হকের উপর থাকার পরে যেন তার অন্তরে এরকম কোন সংকট সৃষ্টি না হয় যে জানি আমি তো এই গ্রামে একজনেই মানুষ কেটার শূন্যদের অনুসরণ করি বা করতে চাচ্ছি বা আমাদের জেলায় এই পাঁচটা দশটা গ্রাম অধিকাংশই এরকম তাহলে আমরা হয়তো হকের উপর নেই এরকম যেন মনে না করা হয় তৃতীয় হাজিরছি আমি আপনাদের সামনে আবু দাউদ হাদিস থেকে নিয়ে এসেছি যেটি চার হাজার পাঁচশো সাতানব্বই নম্বর এবং ইবনে মাজার তিন হাজার নয়শ তিরানব্বই নম্বর আপনারা আল্লাহরাহদি সম্প্রদায় একাত্তর দলে বিভক্ত হয়েছে এবং খ্রিস্টান সম্প্রদায় বাহাত্তর দলে বিভক্ত হয়েছে সবাই জাহান নামে যাবে একটি তাহলে আমাদের সৈয়দ নবী সাল্লামের যেটি উম্মত সেই উম্মতের মধ্যে তিহাত্তর দল আর তিহাত্তর দলের মধ্যে বাহাত্তর দলই কোথায় যাহার নামে একটি দল জাননাতে তাহলে এই সংখ্যাটা সংখ্যা লুঘ না সংখ্যা গুরু বেশি সংখ্যা লোকেরা কি জাননাতে যাচ্ছে না অল্প সংখ্যক যারা মনে করে যে আমরা অল্প বেশি সংখ্যায় আছি সেই কারণে আমরা সত্য আমরাই জান্নাত পাবো এবং আমরাই হক তাদের কি এই হাদিসটি চিন্তা ভাবনা করা দরকার যে স্বয়ং নবীর উন্ম আমরা প্রথমে যে আলোচনা করছিলাম আল্লাহ হবে জাহান নামে যাবে আর একটি জান্নাতে যাবে তাহলে এখানে ক্লিয়ার যে দল যেই সংখ্যা কম সেটি হক ছিল তাহলে তো তারা জান্নাত পাবে সেজন্য অল্প সংখ্যক হওয়া কোন দনীয় বিষয় নয় দোষের বিষয় নয় যদি সেই অল্প সংখ্যক হকের উপর থাকে আবার অল্প সংখ্যক হওয়ার পর যদি সে চিৎকার করে যে হ্যাঁ আমি হক আর ও হক মানে না তাহলে তার কোনো দাম নেই যেমন উদাহরণস্বরূপ বলি আকিদার দিক দিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যেই একটি দল হচ্ছে শিয়া এবং রাফেদা তারা অল্প সংখ্যক আহলে সুন্নতের হিসাবে এখন আলো আলো সুন্দর অনুযায়ী যদি তারা অল্প সংখ্যক হয় আর তারা যদি তখন বলে যে না আমরা যেহেতু আমরা অল্প সংখ্যক আছি তাহলে এটা মানা যাবে না কারণ ওরা অল্প সংখ্যক থাকার পর সত্যের অনুসারী নয় যদি সত্যের অনুসারী হয় তাহলে তখন সে অল্প সংখ্যকের দাম আছে বন্ধুগণ এই যে বলা হলো যে একটি জান্নাতে যাবে সেই সেই জান্নাতে ফিরকা কে তাদের পরিচয় কি এটাও একটা আলোচনার উপেক্ষা রাখে আলোচনা করার প্রয়োজন আছে তবে একটি হচ্ছে জামাত এই কথা এসেছে ইবনে মাসুদ রাজি আল্লাহ হয়ে জামাতের ব্যাখ্যায় বলছেন হক জামাত হচ্ছে যেটি হকের মাফিক হবে হক অনুযায়ী হবে সেটি জামাত যদি তুমি একাই থাকো এটা কে বলছেন ইবনে মাসুরানা বলছেন হক সেটা যেটা মানুষ যদি একাও থাকে তাহলেও সেটা হক জামাত যদি সে সত্যের অনুসারী হয় হকের অনুসারী হয় ইরা কোথায় আল জামা আতো মা ওয়া ফল হক ওয়াইন কুনটা ওয়াহ ইব্রাহিম আল সালাম কতজন ছিলেন তার কমে একাই তো ছিলেন সবাই তো মূর্তির পূজা করত। কিন্তু তিনি হকের উপর ছিলেন আর সেটাই হচ্ছে জামায়াত আজও পৃথিবীতে এবং মুসলিম সমাজে যেখানে হোক যদি কোন একটি কোন এক ব্যক্তি হকের উপর থাকে সেটাই মনে করতে জামায়াত আর সেই সত্যবাদী হতে পারে হজায় লিবনী আজ একজন ইসলামিক ইতিহাসে একজন খুব বড় পন্ডিত এবং আবেদক তিনি একটি কথা বলেছেন এ বিষয়ে বলছেন ইস্তাবে তু কাল হোজা হেদায়তের রাস্তা অনুসরণ করে চলো আর অল্প সংখ্যক এই হেদায়তের রাস্তায় আছে তোমাকে সংশয়ে না ফেলে তোমার যেন কোন ক্ষতি না করতে পারে পথে চলতে থাকো অল্প সংখ্যক বা বেশি সংখ্যক ওখানে তোমার দেখার দরকার নেই তারপর বলছেন ওয়া ওয়া তুরো কাজ ভ্রষ্টের পথ থেকে দূরে থাকো গুমরাহির কোথ থেকে দূরে থাকো সেখানে যদি অধিক সংখ্যক মানুষ এই গুমরাহের উপর থাকে এটা দেখে তুমি ধোকায় শেখো না আমাদের অনেক ভাইরা সৌদি আরবে চাকরি বাকরি করছেন হ্যাঁ অনেক কোম্পানিতে থাকছেন অনেক ব্যবসা বাণিজ্য করছেন কেউ বলছেন তার ব্যবসা বাণিজ্য সহি হালাল কারণ সবাই তো এরকম করছে হুজুর ওটাতেই ধোকায় পড়ে আছে সবাই তো লোটারি খেলছে আমাদের ক্যাম্পে সবাই তো হ্যাঁ ওই ব্যবসা করছে টাকা ধার দিয়ে পরে বেশি নেওয়া তো এই টাকা ধার দিয়ে বেশি নেওয়া সবাই ও বেশি দলটাই এরকম করলে যেটা হক এটা মনে করবেন না আপনি একাই ওই ক্যাম্পে থাকেন আপনি একাই ওই দেশে থাকেন যে এইসব লেনদেন থেকে দূরে থাকবেন তাহলে আপনি হক বন্ধুক পৃথিবীতে যে জিনিসের দাম বেশি যে জিনিসটা বেশি মানুষের কাছে পছন্দ সেটা অবশ্য কমই হয় এটা বিবেক বলে এটা আমি পৃথিবীতে স্বর্ণ কম ওর দাম বেশি পৃথিবীতে আ মোটি কম কিন্তু ওর দাম বেশি যেই জিনিসটা সুন্দর হয় ভালো হয় সত্য হয় ওর দাম বেশি হয় এটা বিবেক কিন্তু লোহা অনেক দাম কি স্বর্ণের মতো তো সেজন্য হক জিনিসটার জন্য এটা জরুরি নয় যে বেশি হতে হবে হ্যাঁ আজ পৃথিবীতে যারা বেশি সংখ্যককেই হক বলে মনে করে এটা হচ্ছে সত্যিকার অর্থে গণতন্ত্র গণতন্ত্র বুঝে আসতে পারে আমরা সবাই জানি আজ পৃথিবীতে যেই দলটা ভোটে নামবে মনোনয়ন পত্র নিয়ে ভোটে দাঁড়াবে যেই দল বেশি ভোট পাবে সেই জিতে যাবে এবং তাকেই কি মনে করা হবে যে এটাই পড়ে দল এটাই হক দল এবং আমরাই ছিল এটা কিন্তু ইসলামের কথা না ইসলামে মোত্তাকি মানুষের সংখ্যা কম শুকুর গুজার মানুষের সংখ্যা কম তাহার যারা পড়ে তাদের সংখ্যা বেশি না কম ইসলাম তো এদেরকেই বেশি ভালোবাসে কিন্তু ওদের কাছে যে যত বেশি ভোট পাবে সে তত বেশি ভালো এবং তত বেশি হক আমাকে বলেন গণতন্ত্র পদ্ধতিতে যদি কোন জায়গায় দুইজন নেতা দাঁড়ায় একজন যদি এক লক্ষ ভোট পায় আর একজন যদি নিরানব্বই হাজার নয় শত নিরানব্বইটা ভোট পায় তাহলে কাকে জয়ী করা হবে যে এক লক্ষ পেয়েছে মানে একটা বেশি পেয়েছে তাহলে সে জিতে নিবে বলেন তো ওর চাইতে কি এর দলটা কম তবুও কিন্তু এ হক নয় তবুও কিন্তু এ জয়ী নয় আমি বলছিলাম যে যার সংখ্যা যত বেশি সেই হক এই কথাটা কিন্তু আসলে গণতন্ত্রের কথা আমাদের ইসলামের কথা না ইসলামের দৃষ্টিতে হক সেটাই বা সত্য সেটাই যেটা সত্যের সাথে থাকে যদিও সে কি হয় কম হয় আজ কোনো জায়গায় যদি একটা মতো এটা ঝগড়া লাগে যেমন দেশে অনেক জায়গা হয়ে থাকে যে যে মানুষ মনে করেন যে নামাজ পড়ে না আর যে সকল লোকেরা নামাজ পড়ে একজন লোক যদি কেউ বলে আল্লাহ রসুলের এই হাদিস যদি শোনায় যে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বে না সে ইসলাম থেকে বের হয়ে যায় তাহলে দেখবেন গ্রামের শুক্রবার যদি আপনি আলোচনা করেন তাহলে গ্রামের অধিকাংশ মানুষ একদিকে এটা কথা হলো আমরা কি সবাই মুসলিম হয়ে গেছি যে আমরা উমুক তুমুক কিন্তু সেই মানুষের কাছে দলিল আছে সে প্রমাণ আছে সে বুঝাচ্ছে কিন্তু তার সাথে কেউই হচ্ছে না তাহলে কি আপনি বলবেন যে না এই লোকটা হোক নয় এরাই বেশি অধিকাংশ সেটাই হোক মোট কথা হলো ভাই এই আজকের আলোচনার সারাংশ হলো এই যে হক বা শক্ত হওয়ার জন্য জরুরি নয় যে আপনার সংখ্যা বেশি বেশি হবে হবে সংখ্যা হলেই যে হক এটা জরুরি না হ্যাঁ হতে পারে অনেক সময় বেশি সংখ্যাও হকের উপর হতে পারে কিন্তু এটা জরুরি না এটা নিয়ম না যে হক মানে বেশি সংখ্যা হলেই আপনি কি আছেন হকের উপরে আছেন আমাদের মনে রাখতে হবে যে হকের সংখ্যা আসলেই কম তাই হকের সংখ্যা কম হয় আর আপনি যদি সত্যি এ সত্যি আকারে সত্যিকার অর্থে হকের উপর থাকতে চান কেতাবসুল্লতের উপরে ইসলামের দৃষ্টিতে বেঁচে থাকতে যান। তাহলে আপনার সংখ্যা অবশ্যই হয়তো কমই হবে আর আমাদের এই কারণে মনে রাখতে হবে আবদুল্লাহ রাজি আল্লাহ আনহ সেই কথা আজ জামায়াত হক জামায়াত হচ্ছে সেটাই যেটা হকের মাফিক হবে হক অনুযায়ী চলবে যদিও তুমি একাই হোক তবুও তুমি হোকের উপর থাকবে যদি তুমি এই হোকের উপর থাকতে চাও তাহলে তোমাকে এটা দেখার দরকার নেই যে কার সংখ্যা বেশি আছে আর কার সংখ্যা কম আছে যেদিকে সংখ্যা বেশি সেদিকে আমি থাকবো আর সেটাই হক এটা আপনার জন্য দেখা দরকার নেই আপনার জন্য দেখার দরকার আছে আমাদেরকে চিন্তা ভাবনা করা দরকার আছে যে আমি যেই যে আকৃদা বা বিশ্বাস আমি করি যেই আমল আমি করছি সেটা করার এবং সুন অনুযায়ী আছে কিনা আমার দলিল প্রমাণ অনুযায়ী আছে কিনা যদি দলিল প্রমাণ অনুযায়ী আছে তাহলে আপনি মনে করেন আমি হকের উপর আছি যদিও আপনার সংখ্যা কম থাক আর আপনাকে এই ভুলে থাকা ঠিক হবে না বা আপনার অন্তরে যেন কোন ধরনের সন্দেহ না হয় যে আমি যেখানে বসবাস করি যেখানে থাকি বা যে দেশে থাকি সেই দেশে আমাদের হক পথ চেনার তৌফিক দান করেন এবং আল্লাহ তালা যেন আমাদেরকে হকের উপর প্রতিষ্ঠিত রাখেন সত্যের উপর প্রতিষ্ঠিত রাখেন আমাদের সংখ্যা যদি কমও হয় আল্লাহ যেন আমাদের উপর রোহন করেন এবং আমাদেরকে সেই হকের উপর থেকেই জীবনযাপন করা তো ফির দার করেন সালাম আলাইকুম ওরা কারো প্রশ্ন থাকলে করতে পারেন